আনাস রাজিয়াল তালান্নতে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লা সাল্লামকে মসজিদে পেলাম আর তার সঙ্গে কয়েকজন সাহাবি ছিলেন আমি দাঁড়িয়ে গেলাম তিনি আমাকে বললেন তোমাকে কি আবু তালহা পাঠিয়েছেন আমি বললাম জি হ্যাঁ তিনি বললেন খাবার জন্য আমি বললাম জি হ্যাঁ তখন তার আশেপাশে যারা ছিলেন তিনি তাদেরকে বললেন উঠো তারপর তিনি চলতে শুরু করলেন রাবি বলেন আর আমি তাদের সামনে সামনে অগ্রসর হলাম